সম্মান এবং মসজিদের মর্যাদা এত বেশি বলছেন সর্বশ্রেষ্ঠ জমিন সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ সর্বনিকৃষ্ট সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য জায়গা হচ্ছে বাজার তাহলে পৃথিবীতে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা কি আল্লাহর ঘর